হাদিসের কাহিনী পর্ব আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি বিগত পর্বে তিনজন বিপদগ্রস্ত মানুষের কথা আজকে অনুরূপভাবে আমরা তিনজন সেই পুরাকালের বনি ইসরায়েলের ব্যক্তি নন আজকে যাদেরকে উপস্থাপন করব, তারা হচ্ছেন প্রিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও সালামের সাহাবি অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি তিনজনই তারা যুদ্ধে যেতে বিলম্ব করেছিলেন আর এই বিলম্বজনিত কারণ তাদের শেষ অব্দি অনুপস্থিত থাকার কারণে পরিণত হয়েছিল কত বড় দুর্বিশ এবং অসহনীয় পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিলেন আসুন আজকে সেই ঘটনা আমরা কাহিনীর মতো করে এই হাদিসের ঘটনাটি আমাদের আলোচক বৃন্দের মুখ থেকে শুনব আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর সঙ্গে রয়েছেন শেখ সমন দর্শক শ্রোতা আসুন আমরা এই বিষয়টি আমাদের আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি যে শেখ আব্দ আলহামদুলিল্লাহ হাদিসের কাহিনী আমরা পেশ করছি এই জন্য এতে অনেক শিক্ষণীয় রয়েছে এবং হাদিসের কাহিনী বলতে আমরা যেন কাহিনী মনে না করি জি অবশ্যই আমরা সেটা মনে করি এটা অবশ্যই হাদিস এবং অবশ্যই বাস্তবে এবং অবশ্যই বাস্তবে কেউ যেন মনে না করে যে এটা হাদিসের কাহিনী মানে প্রচলিত গল্প আমাদের কোন দর্শক মন্ডলী অবশ্যই করবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী বলছিলাম যে তাবুকের যুদ্ধের ঘটনা তাবুকের যুদ্ধটি ছিল খুব অসময়ে যে সময়ে মানুষের কোন অর্থ সম্পদ ছিল না অর্থ সংকটেও ছিল অর্থ সংকট ছিল আবহাওয়ার দিক দিয়ে উষ্ণ গরম প্রচন্ড গরমের সময় ছিল আর অর্থ সম্পদের এরকম ছিল যে খেজুর তখন পেগে এসেছে মাত্র আর এরকম সময়ে মানুষ ঘরে উত্তোলনের মৌসুম ফসল সংগ্রহের মৌসুম ফসল সংগ্রহের মৌসুম এরকম সময় আর সাথে সাথে রসলু সাল্লাম আরেকটা যুদ্ধ থেকে এসেছেন আরেকটা যুদ্ধ থেকে এসে তিনি বলতে গেলে শ্বাস ছাড়েননি তার মানে উপযুক্ত তিনি বাড়িতে পৌঁছে যে একটা শান্তি তৃপ্তি বা একটা সফর থেকে আসার একটা সুবিধা গতি নেওয়া ছিল না ছিল না এতেই আল্লাহ পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে আপনাকে তাবুকের যুদ্ধে যেতে হবে এটাকে বলা হয় গাজ এটাকে বলা হয় গাজরা যুদ্ধ আর্থিক সংকটের যুদ্ধের জন্য আল্লাহ রসুল প্রস্তুতি নিলেন प्रस्तुति सही घटना केल्लाल अर्थ सम्पदेक दिल्धे तल्ला ओसमान रजी अल्लाह तालन बोलें जत मानुष जागर एक भाग खरच खावा खरचन सेथाथ प्रस्तुति सवार साथ आलोचना सपेक्षे एक प्रस्तुति नहीं रसुल सलिम सलाड़ी थे बैर ग से तबुकर उद्देश्य कंतु ओसम एक हसियार सचेतन मानस बोलते गार अर्थ सम्पद भलो सम्पदशाली मानूष तरह घोड़ा गाधार भलो व्यवस्था तीन भावलें तो बाहन भलो हमार घड़ा शक्तिशाली একটু পরে বের হলে অসুবিধা পরে বের হলে কোন অসুবিধা হয়ে যাব। এই ভাবলেন মালিক এবং তিনি খুব প্রসিদ্ধ মানুষ সম্মানী মানুষ এটা ভেবে সেই দিন আর তিনি বের হলেন না পরের দিন চলে আসলো পরের দিন যখন চলে আসলো তখন তার মনে একটা কথা জাগলো আমার ঘোড়া দ্রুত গামে আছে ইনশাল্লাহ এক পর্যায়ে আল্লাহ রসুলকে পেয়ে যাবো এখন না বের হলোই চলবে এইভাবে তার ভিতরে একটা দুর্বলতা চলে আসলো পরের দিন হয়ে গেল তখন তার মনটা যে তিনি বলবে একটু পরে গেলে মানুষকে কি বলবে ঠিকভাবে পাওয়া যাবে কি না এরকম একটা চিন্তা তিনি বাড়ি থেকে আর বের হলেন না তিনি থেকে গেলেন অবশ্য তার ব্যবস্থাপনাও ভালো তিনি সামাজিক ভাবে খুব সম্মানী মানুষই ছিলেন যা তিনি বাড়িতে লাগলেন দিন কাটাতে লাগলেন ভাবতে লাগলেন যে কি করা যায় একটু শুনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেখ দুই নম্বর ব্যক্তির কেমন হলো অবস্থা এভাবে যখন সাহাবি কাহিন মালিক রাহুর যাওয়ার সুযোগ হলো না বের হয়ে গেলেন এবং এই তিনজন সাহাবি একই পথের প্রতীক হয়ে গেলেন যদিও শুধু এই তিনজন নয় আরো অনেকজন ছিল অনেকজন ছিল কিন্তু তারা ভিন্ন শ্রেণীর আল্লা সুবহানা তাদের অন্তরের খবর জানেন যে তারা আসলে মুনাফিক সে মুনাফিক হওয়ার কারণে তারা ছিলেন বিভিন্ন দেখিয়ে যারা ওই শ্রেণীর ছিলেন না যারা সত্যিকারী মুসলিম ছিলেন কিন্তু তাদের কিছুটা গাফলাতি বা কিছুটা অলসতা বা এই ধরনের ভাব হয়ে তারা পিছে পড়ে গেলেন এভাবেই তারা রাসুল সাল আলহাল্লাম সেদিকে কিন্তু চলে গেলেন সেই তাবুকের আর তাবুকের যুদ্ধে সেখানে সবচেয়ে দীর্ঘ সময় অবস্থান করলেন সময় সেখানেই শুধু অবস্থান করলেন সময় সময় বাদ দীর্ঘ অবস্থান করে সেখান থেকে এরপরে যখন ফিরলেন ফেরার পর তাদের বিষয়টি সম্পর্কে জানলেন জানলে এখন রাসুল সাল্লাম নিজেকে আর সিদ্ধান্ত দেবেন সিদ্ধান্ত তো আসছে আল্লা সুহানা হত পক্ষ থেকে মালিক কোথায় রাস্তায় খোঁজ নিয়েছিলেন কিনা তা প্রমাণ পাওয়া যায় না বুঝা যায় না তবে তিনি ক্ষেত্রে নিয়েছিলেন যে কাবিমালিক কোথায় তখন কোন সাহাবি বলেছিলেন কাবিমালিক মুনাফেক হয়ে গেছে রাসুল সাল্লামে এই কথাটা গ্রহণ করেননি বলাটা তিনি তিনি অপচন্দ হয়ে গেছিলেন এদিকে কাবিক খুব চিন্তা ভাবনা করতে লাগলেন যে রাসুল সালি সাল্লামের সামনে আমি কি বলবো তিনি এভাবে কথা বানাতে লাগলেন আর হাসাতে বোঝা যাচ্ছে যে তিনি সাহিত্যিক তিনি বলছেন যে আমি যদি কারোর সামনে মিথ্যে কথা বলি আমার বলার গতি এত সুন্দর সুন্দর আর আমি এত সুন্দর করে বলতে পারি যে ও শোনার পরে মনে করবে এটা নিশ্চিত সত্য কথা বলছেন এবং তিনি বেশ কিছু মিথ্যা কথা রেডি করলেন সাজালেন যে রাসুল সালি সাল্লামের সামনে আমি এইভাবে এই অজুহাত গুলি অজুহাত পেশ করে আমি ওখান থেকে বের হয়ে আসবো রাসুল সাল্লি সাল্লাম তার নীতি অনুযায়ী মসজিদে উপস্থিত হলেন আরো সাহাবি উপস্থিত আল্লা সামনে গিয়ে বসলেন এবং পুরো প্রস্তুতি নিয়ে আছেন যেভাবে তিনি কথা বলেছেন সেভাবে তিনি বলবেন এবং আরো পাঁচ জনের সাথে পরামর্শ করে তিনি এটাই সিদ্ধান্ত নিয়েছেন अल्लाह रसुल मालिक तुम्हें जुद्ध क्षेत्र में जाओ नहीं क्यों कबिन मालिकारित हिम्मत बनानो कथागुली बोलते कथा बोलो ये कारण जेनी भेबेल भलोम कि अपनारात पर दिन ये भालम पर दिन ये भालाम সামান্য সময়ের জন্য বিরতি বিরতির পর আবারও আমরা আমাদের ধারাবাহিকতা নিয়েই আপনাদের সামনে উপস্থাপিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আরহাম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 बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखुमिक ज्ञान परवर्ती अनुष्ठान पिसा দর্শক শ্রোতা ব্রতিকালীন সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আলোচনায় আমরা ছিলাম আমরা সরাসরি সেই আলোচনা ফিরে যেতে চাই কিন মালিক আর হেলাল বিনাইয়া উমাইয়া মনে হয় বিষয়টি এক ভাষায় শুনলে জিনিসটি সুন্দর হবে এরপর আমরা শিক্ষা বিষয় নিয়ে আলোচনা কাবিনালিক এখান থেকে উঠে গেলেন আরো দুইজন তারা সত্য কথা বললেন হেলাল বিন উমাইয়া আর মোরার বিন রাবি আল্লাহ রাসুল তাদেরকে উঠে যেতে বললেন উঠে যাওয়ার পরে তার সঙ্গী সাথীরা অনেক নিন্দা করল। আমার ভিতরে আসলো না এই জন্য তো আল্লাহ রসুল উঠে যেতে বললেন কয়েকদিন পরে আবার আল্লাহ রসুল বললেন যে কাবিনে মালিক বলে দাও সে এবং তার সাথে আর দুইজন আছে তারা যেন তাদের স্ত্রীর সাথে কথা না বলে এবং থাকার ঘোষণা প্রথমত না বলে তাহলে কি আমরা আমাদের স্ত্রীকে তালাক দিব না তালাক দিতে হবে না তারা যেন তাদের স্ত্রীর সাথে কথা এরপরে বাকি দুইজন ছিল বৃদ্ধ মানুষ তাদের স্ত্রীরা আল্লাহ রসলের কাছে এসে বললো আল্লাহ রসল আমাদের স্বামীর বৃদ্ধ মানুষ তাদের চলাচলের অসুবিধা হয় আমরা খিদমাত না করলে তখন আল্লাহ রসল বললেন আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের স্বামীর সেবা করো তো কাবিনু মালিককে বলা হলো যে আপনিও জান যে আপনার স্ত্রী যেন আপনার খিদমাত সেবা করতে পারে তখন কাবিন মালিক বলেন না আমি যুবক মানুষ আমি বৃদ্ধ মানুষ নই আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য আমি রসলের কাছে অভিযোগ পেশ করতে যাব না তিনি বলেন কিনা তো দেখি আল্লাহ রসোল্লাহ আমাকে দেখেন না যখন আমি আল্লাহ হকবর বেলা সলাতে আরম্ভ করি তখন তিনি আমার মুখের দিকে দেখেন আর যখন আমি এভাবে সালাম ফিরি তখন তিনি আমার দিকে দেখেন না তো আমার পৃথিবী একবারে সংকীর্ণ হয়ে গেল কেউ আমার সাথে কথা বলে না আমার আত্মস্বজনের বাড়ি যায় তারা আমার সাথে কথা বলে না এই খবর শুনতে পেয়ে একজন অমুসলিম নেতা পারস্যের নেতা শুনতে পেয়ে আমার কাছে একটা পত্র লিখে পাঠালো কাবিন মালিক তোমার সাথে মোহাম্মদ নাকি আচরণ করছে তুমি এই আচরণের মুখোমুখি হচ্ছে কেন তুমি ফিরে আসো পত্রটি যখন আমার হাতে দেওয়া হলো তখন পত্রটা নিয়েই আমার দুই চোখের পানি ঝরতে লাগলো এবং আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি এত পিছনে পড়ে গেলাম যে একজন অমুসলিম নেতা আমার উপরে হাত খেলাতে পারে আমি রাগে সেই পত্রটা একবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে আমি ফেলে দিলাম তারপরে আমার ওতে তৃপ্ত আসলো না ওকে আমি চুলহাই ফেলে দিলাম চুলহাই ফেলে দিয়ে আমার এভাবে দিন যায় রাত্রি যায় দিন পার হয়ে গেল এক পর্যায়ে হঠাৎ আমি আমার ছাদের উপরে আছি দেখি কয়েকজন সাহাবি এসে আমাকে বলছেন স্বাগতম জানাচ্ছেন তো বোখারের ঘটনাতে এসেছে ওই সময় কাবন মালিকের গায়ে যে কাপড় ছিল এগুলো সুসংবাদ দাদাকে দিয়ে দিলেন তার শরীরে যেটা পরনের আকার উপযুক্ত সেটা রেখেছেন এছাড়া যা ছিল তা কাপড় চুপড়ো তারপরে এই কথা শুনে গেলেন এরপরে সব কাপড় চুপড়ো গুলো জাদ দেওয়ার তা এই সুসংবাদদাত দিয়ে দিলেন এবং তাদের সাথে মসজিদে গিয়ে উঠলেন মসজিদে গিয়ে উঠতে আল্লাহ রসুল তাকে ডাকছেন তখন কাবিন রাজনীতেন আল্লাহ রসো এই সুসংবাদটি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে এই কথাটা তিনি মসজিদিকে প্রথমে বললেন তখন আল্লাহ রাসুল বলছেন সাল্লাহ আলাইসাল্লাম কাবিন এই সুসংবাদ আমার পক্ষ থেকে নাই এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে যেমন আল্লাহর পক্ষ থেকে বলা তেমন তিনি আবার সিঁচদে পড়ে গেলেন আল্লাহ আবার তিনি সিঁচদে পড়ে গেলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে এইভাবে মেনে নিলেন আর আল্লাহ তারা বলছিলাম এগুলি সাধারণ কাহিনী নয় এটি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব পৃথিবীর ঘটেছে এই ঘটনা এমনই ঘটনা এই ঘটনা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যেটি বলা হয় প্রবাদে ছিলেন। তারা দুদিনের দুনিয়াতে যদিও মিথ্যার আশ্রয় নিয়ে পার হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের জন্য অশান্তি অপেক্ষা করছে আর মালিক এবং তার আরো দুজন সাথী তাদের তিনজনের তৌবা যারা সত্যবাদী ছিলেন কিছুদিন বিলম্বে হলেও আল্লাহ করলেন এবং মালিক রাজিয়াল এই যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে তার এতটুকু হয়তো সৌভাগ্য লাভ করার সুযোগ হয়নি যে আল্লাহর পক্ষ থেকে তিনি সুসংবাদ পাবেন কিন্তু এমন একটি ভুল ঘটে গেল কিন্তু সেই ভুলে তিনি অন্য একটা হাদিসও এসেছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ রাবুল বলেন যদি তোমরা আমার কাছে অপরাধ করে ক্ষমা না চাও তাহলে আমি তোমাদেরকে দূর দিয়ে এমন এক জাতিকে নিয়ে আসব। खुजी পর সে তাহার সোনা হলো যারা তাঁদেরই মোরা বুঝি সত্যিকার অর্থে ইসলাম একটা মানুষকে কতটা পরিবর্তিত রূপে রূপায়িত করেছিল আমরা আলাইহিমা জীবনী থেকে এই ঘটনা বা এই দৃষ্টান্ত গুলো উপলব্ধি করি আর আজকে একটা উপলব্ধি আমার ভিতরে আসলো যে মানুষে যত বড় পাপ করুক না কেন তার একটা বড় শিক্ষণীয় এই যে মানুষ যখন কোন কাজের পদক্ষেপ নেয় তখন শয়তান তাকে বাধা দেয় বাধা দেয় বাধা তো শয়তান বাধা দিবেই। পদক্ষেপ নিবে তখন যেনাফেক যারা বললেন যে আমাদের পাঠকরা উদ্দেশ্য নিলেন রাসুসাল্লাম এবং সাহাবাহিক রাম যে তারা কতই না হিরু যুদ্ধের ক্ষেত্রে এবং তারা কতই না ও কথাবার্তায় কতই না অসত্য এই ধরনের যখন কথাবার্তা বললেন সেখানেও কিন্তু আব্দুর রহমানের কাছে যখন এই তথ্য দিতে গেলেন তিনি বললেন পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে তারা ঠাট্টা করেছিল কিছু আল্লাহ সুবহান করলেন বললেন যেন কোন জোরালো সিদ্ধান্ত না নেয় মানতে হবে তাকে অপমান করতে হবে বা তাকে ক্ষতিগ্রস্ত করতে হবে ওটা হাতে বিভিন্ন বালতার ব্যাপারও যার আছে যে দেখি আল্লাহ তার ব্যাপারে কি করেন অথচ তা ছিল একটা বড় অপরাধ সাথে সাথে আরেকটা জিনিস যেটা সেটা হলো এই যে এইরকম একটা সময় চলে আসলে শত্রুও সুযোগ গ্রহণ করে করে এটা দেখা যায় বিশেষ করে দলীয় সমাজে দেখা যায় যে একজন যদি মালিক নিন্দা করে তাহলে আরো পাঁচজন দলের নেতা তাকে বলে যে তুমি ওখানে আছো তুমি আমার সাথে চলে আসো আরেকটা জিনিস থাকতে হবে যে এই সময় কারোর লোভনীয় মন্তব্যের তীব্র নিন্দা করতে হবে নিন্দা করা এবং তাকে ধৈর্য ধারণ করতে হবে যে ও এই সুযোগ দুর্বল অনেক ধন্যবাদ অন্তরের হৃদয়ে নিংড়ানো ধন্যবাদ সেই সাথে সাথে দর্শক মন্ডলী যারা পৃষ্টিভির সামনে বসে আমাদের এই আয়োজন উপভোগ করলেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি ভুল হয়তো মানুষের জীবনে কখনো একটা দুঃসময়ে হঠাৎ করে অসতর্ক মুহূর্তে হয়ে যেতে পারে তাৎক্ষণিকভাবে আমরা খাল নিয়েতে তহবা করে অনুতপ্ত হৃদয়ে তহবা করে যদি ফিরে আসতে পারি আসুন আমরা তাহবা করে সবাই কলুষ মুক্ত হওয়ার চেষ্টা করি আসসালাম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 पाउंड आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर